ونعوذ بالله من سرور أنفسنا ومن سجئات أعمالنا من جهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله واهده لا شريك له ونشهد أن نسجدنا ونبينا ومولانا محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما فوْذ بالِلهمن الشَّيطانِ الرجم بِسممِ اللهَّهِ الرحمامِ الرع كيفَفَ تَككررونَ بِلهه وَك ثمُم أَموات فحكُ ثمُ يميتُكم ثمُ يميتُك বারক্লাহুনা কু আনি গতকাল পর্যন্ত হক উল এবাদ এর বিভিন্ন উদাহরণ আপনাদের সামনে পেশ করা হচ্ছে মানুষের জীবনে কাজই দুইটা একটা আল্লাহর হক আদায় করা আর একটা বন্দার হক আদায় করা আল্লাহর হক আদায় করা মানি আল্লাহর এবাদত করা বন্দার হক আদায় করা মানি বন্দার প্রাপ্য দিয়া দেওয়া কোন বন্দার যদি আপনার কাছে টাকা পয়সা দম দৌলত এই ধরনের কোন কিছু প্রাপ্য নাও থাকে তবুও একটা জিনিস প্রাপ্য আছে করিম সাল্লাম মুসলিম মান সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি যার হাতের কোনো আঘাতের দ্বারা অথবা মুখের কোনো আঘাতের দ্বারা আরেক মুসলমান আক্রান্ত হয় না হাতের আঘাত মুখের আঘাত থেকে অপরকে যারা নিরাপদে রাখে এরা সত্যিকারের মুসলমান তাহলে অন্য লোকে আপনার কাছে কোন ধন সম্পদ টাকা পয়সা না পাইলেও আপনার মুখের আগাতের দ্বারা আক্রান্ত না হওয়া এটা আপনার কাছে তার প্রাপ্য অন্যায় ভাবে আপনার হাতের আগাতের দ্বারা আক্রান্ত না হওয়া এটা আপনার কাছে তার প্রাপ্য কাজে আমরা যদি মুখের কথার দ্বারা অন্য কাউকে কষ্ট দিই অন্যায়ভাবে তবুও তার হক নষ্ট করা যদি আমরা হাতের দ্বারা অন্যায়ভাবে কাউকে কষ্ট দিই তবুও এতে তার হক নষ্ট করা হবে বন্দার হক নষ্ট করার পরিণতি দুইটা একটা দুনিয়াতে একটা ফেরাতে দুনিয়ার পরিণতি হইল সামাজিক জীবনের অশান্তি আর আখেরাতের পরিণতি আজকে আলোচনা করা হবে আপনারা যেটা মনে করুন আপনার মুখের কথার দ্বারা যদি অন্যায়ভাবে কেউ কষ্ট পান তাই তার সাথে আপনার সুসম্পর্ক হবে না খারাপ সম্পর্ক হবে শান্তি হইব না অশান্তি হইব সুতরাং বন্দার হট নষ্ট করলে দুনিয়ার জীবনে অশান্তি অবদারিত বাকি রিল মুখের দ্বারা অন্যায়ভাবে কষ্ট না দেয় ন্যায় সংগত কথা বললে যদি কেউ কষ্ট হয় এটার দ্বারা তার হক নষ্ট হবে অন্যায়ভাবে যেন আমার কোনো কথার দ্বারা কেউ কষ্ট না হয় এটা হইল আমার কাছে তার হক ঠিক তেমনিভাবে হাতের দ্বারা অন্যায়ভাবে আঘাত পীরা কষ্ট দিলে তার হক নষ্ট করা হবে ন্যায় সংগতভাবে হাতের দ্বারা আঘাত করিয়া কষ্ট দিলে তার হক নষ্ট করা হবে না ছাত্র অপরাধ করল উস্তাদ ছাত্রকে ব্যত্রাঘাত করলেন হাতের দ্বারা এতে কি আপনারা মনে করেন উস্তাদে ছাত্রর হক নষ্ট করবেন এর দ্বারা হক নষ্ট হবে এই জন্য কথাটা পরিষ্কার বুঝা লাগবো ইয়াদ রাখা লাগব যে মুখের দ্বারা এবং হাতের দ্বারা কাউকে কষ্ট না দেওয়া এইটা তার হক এর সাথে একটা কথা আছে অন্যায়ভাবে অন্যায়ভাবে মুখের কথার দ্বারা কাউকে কষ্ট না দেওয়া অন্যায়ভাবে হাতের দ্বারা অর্থাৎ কোনো আঘাত করিয়া কাউকে কষ্ট না দেওয়া এইজা প্রত্যেক মুসলমানের কাছে অন্যদের হক পাও না মুখের দ্বারা আমরা যত কষ্ট মানুষের দিয়া থাকি এর হিসাব দিয়া শেষ করার উপায় নেই এমন বঙ্গিতে যদি আমি একজনকে কথা বলি যে বঙ্গিতে বললে তার কষ্ট হয় অথচ তার এই কষ্ট দেওয়ার অধিকার আমার নাই সত্য কথা বললে ও কথার বঙ্গির দ্বারা যে তারা কষ্ট দিলাম এতে তার হক নষ্ট করলাম আর অনেক সময় হতার দ্বারা বন্দার হক নষ্ট করিয়া থাকি আমরা তার ও তার নিন্দা করিয়া ইটারেশ্বরিয়তের পরিভাষায় গিবৎ বলা গিবৎ শব্দের অর্থ হইল কারো অনুপস্থিতিতে তার দুষ চর্চা করা সত্য দুষ একটা লোকের একটা দুষ আছে ঠিক কিন্তু এই দুশের কথাটা তার সামনে না হইয়া তার ও গুছর এখন আহ জিবত গিবত সর্বমোট চার প্রকার এর মাঝে তিন প্রকারের জীবত হালাল এক প্রকারের জীবত হারাম হালাল উভয়ে জীবত হইলে হক নষ্ট হইত কিন্তু হারাম উভয়ে জিবত খইলে হক নষ্ট হইত আমরা বিস্তারিত জানা তাহা দরকার কোন কোন প্রকারের জীবত হালাল আর কোন প্রকারের জীবত হারাম কোন মানুষের দোষ তার ওগুচরে বর্ণনা করার নাম জীবত এটা সর্বমত চার প্রকার তিন প্রকার জীবতই হালাল আর এক প্রকার জীবত হারাব আর কোন মানুষের দোষ বাস্তবে নাই মন গড়াভাবে বানাইয়া তার প্রতি দুষের নেশা আরোপ করা হয় যদি তাইলে এটার নাম জীবত না এটার নাম তোহমত, এটার নাম অপবাদ এটা জীবতের চেয়ে আরো হারাম সত্য দুষটাই যদি এক পর্যায়ে কইলে হারাম হয় মিথ্যা দুষ কইলে কত বড় জঘন্যতম হারাম এটা বোঝার আর অপেক্ষা থাকে বুঝাইবার অপেক্ষা থাকে চার প্রকার গিবত কি কি এর মধ্যে কোন তিনটা হারাম এবং কোনটা হালাল এটা কোন তিনটা হালাল এবং কোনটা হারাম এটা আমাদের স্মরণ রাখা দরকার বোঝা মধ্যে পক্ষ হইয়া থাকে তিনটা একপক্ক হইল যে গিবত ক্ষয় আর পক্ষ হইল যার কাছে গিবত ক্ষয় আর এক পক্ষ হইল যার সম্পর্কে যে দোষ হইল যার কাছে হইল যার দোষ হইল কটা পক্ষ হইল তিনটা পক্ষ তিন পক্ষের কোন একটা পক্ষের উপকারের জন্য যদি জীবত করা হয় এই জীবত হালাল যেমন যে জীবত খইল সে যদি যার জীবত খইল তার অপকারিতার থেকে বাঁচার জন্য আরেকজনের কাছে এইমন আপনি আদালতে গিয়া একজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন মামলার আগের মধ্যে তার গুন না দুষ করিলেন দুষ যেদিন আপনি মামলা দায়ের করেন সেদিন আদালতে সে উপস্থিত ছিল না অনুপস্থিত তার অনুপস্থিতিতে তার ও তার দোষ আপনি কইলেন কেন কইলেন যার দোষ কইলেন তার বুড়া ইত্যাদা চিনি যে তার লাগি এই রহম জীবত হালাল কিন্তু এটা হালাল হওয়ার জন্য শর্ত আছে এমন লোকের কাছে বলতে হবে যে লোকে তারে সংশোধন করার অধিকার রাখে তার কাছে বলতে হবে আদালতের বিচারকের অধিকার আছে আপনার বিবাদী সংশোধন করার কাজেই আদালতে গিয়া হইলে বিবাদীর বিরুদ্ধে বাদিয়ে গিয়া আদালত দোষ হইলে লাল এই দুষ কি ধরণে কোয়া হয়েছে যে কইছে হে যার দুঃখ কইছে তার অত্যাচার থেকে ভাবতে চায় এবং এমন লোকের কাছে কীছে যে লোকে তারে সংশোধন করার অধিকার রাখে এই পর্যায়ে জীব খালাল অনুরূপভাবে কোন একটা ছেলে যদি আপনার সাথে দুষ্টামি করে আপনি যদি তার বাবার কাছে গিয়ে বিচার দেন যে তোমার ছেলে আমার সাথে দুষ্টামি করছে বিচার দেওয়ার সময় ছেলে উপস্থিত ছিল না যেহেতু ছেলের দুষ হইলেন ছেলের ও গোচরে গিবত হইল কিন্তু গিবত হইলেন কেন যার জীবত হইলেন তার গুস্তানি থেকে নিজে বাঁচার জন্য এমন লোকের কাছে কইলেন যে তার সংশোধন করার অধিকার আছে যে জীবত করিল সে যার জীবত করিল তার বুড়াই ইত্যাদি পাশার লাগিয়ে জীবত হইয়া হালা রইব শর্ত হইল যার খাতে করল সে যদি ওই লোকটার সংশোধন করার অধিকারী হইয়া থাকে কিন্তু যার কাছে তারা সংশোধন করার দায়িত্ব আছে তার কাছে না হইয়া শাস্ত ন যদি গপ করে অমুক লোকটা বড় খারাপ আমার সাথে অমুক খারাপ ব্যবহার করছে শ্রাস্ট লইয়া যে হইলায় অমুক লোকে তোমার সাথে খারাপ ব্যবহার করছে শ্রাস্ট লইয়া যারা যারা চা খায় এরার কাছে এরার অধিকার আছে নি ওই লোকটাতে সংশোধন করার হালাল হবে না আমরা দেশের অভ্যাসিতা আদালত না হইব গিয়া গভের আসর জমে এখানে গভের আসরের মধ্যে বইয়া কোন লোকের নিন্দা চর্চা করায় যে হারাম যুবক গেল প্রথম টকার হালাল যুবতের বিবরণ যে কইল সে যার বিরুদ্ধে কইলো তার বুড়াই লাগি লাগে আর এমন জায়গা কইছে যার হাতে ওরে সংশোধন করার অধিকার আছে দুই নম্বর হালাল যিবত যার বিরুদ্ধে জীবত কইছে তারে সংশোধন করার লাগি কেছে নিজে ভাষার লাগি না যেমন মাদ্রাসার একটা ছেলে হঠাৎ একদিন কোনো একটা দোষ করল মাদ্রাসার এরিয়ার বাইরে আপনি ভাবলেন মাদ্রাসার ছেলে যদি দোষ করে মানুষে বন্ধ করিব সংশোধন হওয়া দরকার আপনি মাদ্রাসায় গিয়া তার উস্তাদের কাছে পইলেন যে আপনার অমুক ছাত্র মাদ্রাসার বাইরে এইরকম দোষ করতেন এটাও জীবক ছাত্রটার অনুপস্থিতিতে পেলেন নিজে তার বুড়াই থেকে বাঁচার লাগি না তারে সংশোধন করা লাগে এমন লোকের কাছে বললেন যার কাছে অধিকার আছে তারে সংশোধন করা হালাল ছাত্রের বিরুদ্ধে উস্তাদের কাছে তার বুড়াই বর্ণনা করা সন্তানের বিরুদ্ধে মা বাবের কাছে তার বুড়াই বর্ণনা করা এরারের সংশোধন করার উদ্দেশ্যে হালাল শর্ত একটাই যার সংশোধন করার অধিকার আছে তার কাছে খোয়াল যার হাতে সংশোধন করার অধিকার নাই তার কাছে হইলে হালাল হবে না হারাম হবে তিন নম্বর হালাল জীবক যার হাতে খোয়া ওইল তারে রক্ষা করা যায় কিরকম একজন মানুষের অভ্যাস আছে মানুষের কাছ থেকে টাকা কর্মচ নেওয়া দেয় না এ ধরনের কিছু অভ্যাস মানুষের দেখায় তোভিক নাই দিতে পারতেছে না এইরকম না অভ্যাসগতভাবে নিচে আর দেয় না এই সমস্ত মানুষের দুনিয়ার পরিণতি হইল এদেরকে দুনিয়ার সমাজের মানুষে এমনকি নিজের বন্ধু বান্ধবে। এবং কি নিজের আত্মীয় স্বজনে এদেরকে অন্তর দিয়ে ঘৃণা করে এই হাসালতের ফলাফল রাজের মাঝে এইরকম হাসালত আছে মানুষের কাছ থেকে বৈশা নিয়ে যায় না এরা দুনিয়ার ফলাফল হইল তার বন্ধু ও তারা ঘৃণা করে তার আত্মীয় স্বজনে ও তারা ঘৃণা করে তার আবন বাইয়ে সবচেয়ে বেশি ঘৃণা করে সে দুনিয়ার মানুষের সমাজে ঘৃণার পাত্র হইয়া যায় আর আখেরাতের আখারাতের ফলাফলে একটু পরে হওয়া উ রকম হাসালতের একটা মানুষ আমার বাড়ির লোক একটা জরুরি কথা আছে আমি আলাপে যাই যা কইয়া কে আনিল আপনার কাছে যদি দিস কি কইলা তার কাছে সে জীব থইলা যার কাছে জীব থইলা তার যার জীবন থইলা তার বুস্তানি টাকি বা নিজে বাছার লাগে জীব হালাল যার জীবন খোলা হয়েছে তারে সংশোধন করার লাগি জীব হালাল যার কাছে জীব খাওয়া হয়েছে তার তিন খেলা জীবত হালাল আর যে জীবত নিজে বাছার লাগিয়েছে না যার জিবত হয়েছে তারে সংশোধন করার লাগিও না যার হাতে কইছে তারে বাছানির লাগিও না বরং শুধুমাত্র তার বদনাম তার প্রচার করার লাগি বদনাম প্রচার করা ছাড়া আর কোন উদ্দেশ্য নাই এটা হল চতুর্থ প্রকারের জীবত এটা হারাম এই হারাম গীবতটা সম্পর্কে আল্লাহ তাকে গুলার নেওয়ায় হে মুসলমানেরা তোমরা একে অপরের হারাম গিবত না। তোমরা কি পছন্দ কর তোমার মরা বাইয়ের লাশের গুছ খাই যায় আপন বাইয়ের মরা লাশের গুছ খাওয়া রকম হারাম ওই চতুর্থ প্রকারের জীবত গাওয়া এইরকমের হারা হয় কাজেই চতুর্থ প্রকারের জীবত যারা যায় এরাও যারা জীবত যায় তারার হক নষ্ট হয় কথা বুঝিয়া থাকলে খোকা সে সমাজও জীবত যাইয়া কেউ কেউ হক নষ্ট করেনি অনেক সমাজ একবারে ব্যাপকভাবে মহামারী রাখার কারণ করছে ইয়া বন্দার হক নষ্ট করার রূপটা মহামারী ডাকার ধারণ করে নিজে বাঁচার লাগিয়েও হয় না তারে সংশোধন করার লাগিও হয় না আর একজন বাঁচানির লাগিয়েও হয় না হোয়ার কারণেই হয় তার হোয়ার মূলে আর কোন উদ্দেশ্য নাই খোয়া বলে উদ্দেশ্য যে হারাম আল্লাহ বরমেন মরা ভাইয়ের লাঠের গুছ খাওয়ার মতো হারাম এর দুনিয়ার ফলাফল হিংসা বিদ্বেষ দুশ্মনী সৃষ্টি হয় আর হারাম জীবত যে হইল তার নিজের আমল নামার সাপ যার জীবন হইল তার আমল নামাত চলি যায় আর যার জীবত হইল তার আমল নামার গুণা যে জীবন হইল তার আমল নামাত হাইয় তারা বুঝাইতে পারছি আপনার আমি হারাম উভায় আপনার জিবত হইলাম এর দ্বারা আমার সাপ যাই আপনারা আমল নামাত আর আপনার গুণাই হয় আমার আমল নামাত দেখব নিজের নমাজের সাপ নিজের আমল নামাত লেখা নাই যার জীবত খুঁজছিল তার আমল নামাত লেখা আর যার জীবত হয়েছিল হের সুরীর গুণা যে জিবত খেল হের আমল নামাত লেখা নমাজির আমল নামার মাঝে সুরীর গুণা লেখা আর সুরের আমল নামার মাঝে নমাজের সব লেখা হতহান লাভ করছেন জীবা চিন্তা করিয়া দেখো এই কারণে হজরত ইমাম সুফিয়ান শৌরি রহমতুল্লাহ ইয়ালাই হাদিমের কাছে কিছু দম দৌলত দিয়া হইলেন অমুক লোকের কাছে পুরস্কার যাবে উপহার হিসাবে দিয়ে আস হাদিয়া দিয়ে আস হাদিম এফয় হুজুর এরা হাজিয়া দিন এ আমার কেমন লাগা হাদিম এফয় হুজুর এ খালি মানুষের কাছে আপনার কি বোধ হয় তাই দেখুন ই তো হাজিয়া দিলাম জীবৎ হইয়া দুশ্মন হয়েছে না জীবত খইয়া অত বড় বন্ধু আমার হয়েছে যে জগতে বড় বন্ধু আমার নাই হ্যাঁ মানুষের কাছে আমার জীবন হের সব আমার আমল নামাত থাকাই দেয় আর আমার আমল নামার গুণা হের আমল নামাত নেই অত বড় উপকার আমার আমার মায়ও করে না আমার বাবাও করে না আমার ভাইয়াও করে না আমার বন্ধুও করে না এ করে এরে এই পুরস্কারটা দিয়া কইও যে তুমি যে উপকার কর এই অনুপাতে তোমার আরো অনেক বড় পুরস্কার দেওয়ার দরকার আছে তভিক না তাহায় কম দিলাম এই জীবতের মাধ্যমেও আমরা একে অপরের হক নষ্ট করিয়া দেখি বন্দার হক নষ্ট করার দুনিয়ার ফলাফল দুশ্মনের সৃষ্টি হয় শান্তি ভঙ্গ হয় আর আখেরাতের ফলাফল যে বন্ডার হক নষ্ট করে আখেরাতও গিয়া নিজের সাপ দিলাইব তারে আর তার গুণানি বলি নিবে হজরত রসুল তরিম সাল্লাহ ইসলাম উল্লেখ করেছেন সাহাবায় কেরামদেরকে জিজ্ঞাসা করেছেন ও আমার প্রিয় সাহাবিরা তোমরা জানো নি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অবাবিকে সাহবায় কেরামে ফরমান যার কোন টাকা পয়সা দ্বন্দ্ব নাই সবচেয়ে বড় অবাব আল্লাহ রসুলে ফরমান তোমরা গুহা ভুল হয়েছে যার টাকা পয়সা নাই দ্বন্দ্ব নাই এ অবাবী না তখন সাহাবাই কেন ফরমাই যে আমরা জব যদি বলইয়া থাকে তাহলে সঠিক জবাবটা কিন্তু আমরা রেখে গাই তখন আল্লাহর রসুলে ফরমাই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অবাবই হইল ওই ব্যক্তি যে আল্লাহর হক অনেক আদায় করছে অনেক এবার গন্দি ভরছে বহু নমাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে তসবি ভরছে ওজিফা ভরসে জিকি রাজার করছে দোয়া জরোধ করছে এবাজত বন্দী বহুত করছে কিন্তু বন্দার হক নষ্ট করছে দুই দিনের আলোচনায় বুঝলেনি বন্দার হক নষ্ট করছে মানে গিতা নমাজ করছে না হল বন্দার হক নষ্ট করছে মানে বন্দার সম্পত্তি জুড়ে দখল করছে নাই লেবন্ডার এট গাইছে নাই লে বন্ডার কি গদ রাই যে বন্দারে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছে এটার নাম হলে বন্দার হক নষ্ট করছে আল্লাহর হক অনেক আদায় করছে কিন্তু বন্দার হক নষ্ট করছে কেমতের দিন যারার জারার হক নষ্ট করছে তারারে নিজের সাপ দিলাব দলে দলে মানুষ আইয়া করব আমারে চলাইছে আমার পাওনাতে এরে দিব নমাজের সাপ আরেকজন পাওনাদারে দিব রোজার সাপ আরেকজন দিব হজের সাপ আরেকজন দিব জাকাতের সাপ করছিল সব আর একজন আরো মানুষ আসবো আমরা আমারও তো বাসা দূরে দখল করছিল আমার দোকান বাড়ালইয়া বাড়াবো সস্তা বজি শোনা সস্তা ইটা করছি বাড়া লইয়া ভাড়াও দেয় না ভনও ছাড়ে না আরেকবার কাছে তখন হইব সারা দিনে যত বন্দেগি করছিলাম ইলাহান মানুষের হক নষ্ট করছিলাম যে হেরারে দিতে দিতে সারা দিন্দিগির বন্দীগি শেষ করে দেওয়ার মত তা নাই আল্লাহ বলবেন হেরা যখন তোমার ভাওনাদের আছে হেরারে জিন্দিগির বন্দীগি হকলাত এবার তো তোমার ভাবনা দা তুমটা ন্যায় কইলে সব যদি দিতাই ভাবনা তো এর গুণা তুমি নেও আগের দৌড়ে নিজের সব দিয়ে আর বাগের দলের গুণা নিজে হইল লইয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহার নামে গেল এই লোকটা আল্লাহর ভক আদায় না করার কারণে জাহার নামে গেল ওনারা কিটা বুঝলাম এবাদত বন্দেকি না করার কারণে জাহান্নানা গেল না বন্দার হক আদায় না করার কারণে জাহান্ন আল্লাহ রসুলে ফরমান এর মতো কপাল ফুরা জগতে আর দ্বিতীয় কেউ নাই অত নামার সৈর্য কোনো খাবাইল না মানুষের দিলাইল সাব অত রোগা আচ্ছা কোনো খাবাইল না সাপ সব মানুষ রেডি গাইল অত এবাদত বন্দী হইয়া নিজের কোন খাবাইল না মানুষ কথা বুঝতে থাকলে কোকা যেরা এবাদত বন্দীকি করে আর মানুষরে চাটায় মানুষরে জ্বালায় মানুষরে অন্যায়ভাবে কষ্ট দেয় মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে এরা এবারত বন্দীকি সার লাগি করে সার লাগি করে যারা লাগি করে করে লাগি যারারে জ্বালায় তারার লাগি করে যারার সম্পদ জবর দখল করছে তারার লাগি করে যারারে মুখের দ্বারা কষ্ট দিছে তারার লাগে নমাজ পড়ে যারারে হাতের দ্বারা কষ্ট দিছে তারার লাগে নমাজ পড়ে তার সারা জিন্দেগীর সমস্ত বন্দেগী যারা যে সমস্ত বন্দার হক নষ্ট করছিল ওই সমস্ত বন্দারে দিলাওয়া লাগব এর বাদেও যদি আরো কোনো বন্দায় এমন পাওয়া যায় যারা হক নষ্ট করছিল সব দ্বিত না তারার গোনালইয়া ডাবল শাস্তির যোগ্যইয়া যাহা নামা যায় বুজা থাকলে বুকা নিজে নমাজ বন্দী হয়ে যাব মানুষের হক নষ্ট করা বুদ্ধিমানের হামনা বুকামি আস সমাজত ওই সমস্ত লোকের এই সবচেয়ে বড় হিটলার যে সহকারে টকাইলায় হের কেউ টকাইতে পারে না সবচেয়ে বড় হিটলার না সবচেয়ে বড় বুকা এ নমাজ বন্দী করে ছাপায় হের দিত আর ধারারে ছাপায় হেড়া গুণা করে হেরে দিত হিটলার নি এ পণ্ডিতনি এ মাতাওয়া রানি না বুকার রাজা বুকার স্বর্গে বাস করে এ বুকার রাজা বুকার স্বর্গে বাস করে এই সমস্ত লোকের দ্বারা দুনিয়ার সমাজেও দুশ্মনী সৃষ্টি হয় অশান্তি সৃষ্টি হয় আর আগের হাতের সাজা নিজের সব করারে দিব আর করার গুণ আর নিজে লইয়া ডাবল শাস্তির যুগ গইয়া জানি কথা বুঝতে থাকলে এখন সৌকা অন্যায় এভাবে যদি কেউ কারো সম্পদ গ্রহণ করিয়া থাকে এটা বন্ধার হক নষ্ট করলনি তাইলে যারার কাছ থেকে ঘুষ খাইলো। এরার হক নষ্ট করলনি যারার কাছ থেকে সুদ খাইল এরার হক নষ্ট করলনি যারার মাল চুরি করল এরার হক নষ্ট করলনি যারার মাল ডাকাতি ভরল যারার মাল চিন্তাই করল যার মাল জবরদখল করল যার মাল টরাইয়া খাইল এরা আর হক নষ্ট করলনি করল একটা ঘুস করে জীবনে একজন মানুষের কাছ থেকে ঘুস খায় না শত শত মানুষের কাছ থেকে ঘুস খায় একটা সুদ করে জীবনে একজন মানুষের কাছ থেকে সুদ খায় না হাজার হাজার মানুষের কাছ থেকে সুদ খায় জৎলা মানুষের কাছ থেকে সুদ খাইছ আর যতলা মানুষের কাছ থেকে ঘুস খাইছো পৎলারে দিবার লাগি কি পরিমাণ বন্দি কি রেডি রা রাখছ খুত্ত করে বুকায় এরা চিন্তা করিয়া দেব আন্দার দেশ সুদকুর আজি আসেনি ই আজি ওয় করছে কীটা করত ওই যে সুদ খাস থেকে সুদ খাইছে এরারে দিত বুঝছেন যে ই আজি ওয় ঘটছে কীটা করত যারা খাস থেকে সুদ খাইছে এরারে দিত বুস্কুর গুস্কুর আজি আসেনি বুসকুর নামাজি আসেনি এর নামাজ সরে কিতা করত ওই জানার কাছ থেকে গুস খাই খেয়ে কি আমার ত্রিদিন হেরারে দিত সুদ করি হইয়া থাকলে গুসকুরি হইয়া থাকলে ঠগাইয়া মানুষ থাকলে সুজি করিয়া থাকলে ডাকাতি খুঁজে থাকলে থাকলে দিতে দিতে বন্দেগি জীবনে হরবায় দিতে দিতে তোমার বন্দিগি সব যাইব এই বন্দিগি দিয়া পর তোমার কোনো উপকারে আসবে না কোন কাজে আসবে দলে যদি দুনিয়াকে তৌবা করতে চায় দুসকরের দলে যদি দুনিয়াতে তহবা করতে চায় চুরেরা যদি দুনিয়াতে তহবা করতে চায় ডাকাতেরা যদি দুনিয়াতে তহবা করতে চায় সিনতাইকারীরা যদি দুনিয়াতে তহবা করতে চায় সন্ত্রাসীরা যদি দুনিয়াতে তহবা করতে চায়